ونستعينه ونستغطله ونؤمن به ونتوكد عليه ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مملك ومن يغلق فلا هادي له ونشر أن لا إله إذا الله وحنه لا شديد له ونشهد أن سيدنا مولانا محمداً عبده ورسوله أرسله بالحق بشيراً ونذيراً وداعياً إلى الله بإذره وصراجاً مديراً صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليماً كثيراً كثيراً أما بعد নামে এক মেহনতের নিষ্পতে আমাদেরকে এখানে একত্রিত করেছেন আল্লাহ জানা দিল থেকে শকর আদায় করা মেহনতার দুনিয়াতে চালু করে দিচ্ছেন এখন ব্যাপক ভাবে আসছেন এবং তারা দুনিয়াতে আসছেন মেহনত করবার জন্য সমস্ত নবী পায়গাম্বাররা দুনিয়াতে এই জন্যই আসছেন যে তবলিগের মেহনত করবো আমাদের নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী আসাল্লাম কেয়ামত পর্যন্ত সমগ্র মানব জাতির জন্য নবী হয়ে আসছেন তিনিও এই তবলিকের মেহনতিনি আসছেন এটা কোনো নতুন জিনিস না আমাদের নবী শেষ নবী কেয়ামত পর্যন্ত আর কোনো নবী আসবেন না আমাদের নবীও এই কাজ নিয়ে আসছেন এবং আমাদেরকে এই কাজ করার খুব দিয়ে দিচ্ছেন এই উম্ম যখন এই নবীওয়ালা কাজ করতে থাকবে তো তারা দুনিয়াতে এই কাজ ছাড়ে দিবে তো দুনিয়াতেও ধ্বংস হবে দুনিয়াতেও আপদ বিপদ মুসিবতের মধ্যে গ্রেফতার হবে আম মতের পরে আখেরা সেখানে যে কি হবে এটা তো আমরা মানুষকে আল্লাহ সঙ্গে পরিচয় করায় তবলিগের মেহনতাই হলো আল্লাহর সঙ্গে পরিচয় করার জন্য এবং এই তবলিগের দ্বারা মানুষ দুনিয়া কে বুঝে আর আখরাত কে বুঝে তবলিগের মেহনত না থাকলে মানুষ আল্লাহকে ভুলে দেয় আখরাত ভুলে দেয় দুনিয়াটা কি জন্য এটাও ভুলে দেয় দুনিয়াতে কেন আসলাম এটাও ভুলে দেয় मतलब तकलीके मेहनत जरूरी मानूष आल्ला चिने मानस टा चिंते चाकी चिंते जगह जमीन चिन्हे मानस दुनिया জরুরত কে প্রয়োজন এটাকে খুব ভালো বুঝে দুনিয়াটাকে বড় মনে করে দুনিয়ার জরুরত কে বড় মনে করে দুনিয়ার হাজারটা কে বড় মনে করে তার অনেক বিশাল এখানে ভোগ লাগে তো সে অস্থির হয়ে যায় আমার তো ভোগ লাগছে ভাত লাগবে খাওয়ান লাগবো খাওয়ানের জন্য অস্থির হয়ে যাচ্ছে এখানে আরে তোমার যে মহতের পরে ভোগ লাগবে ওইটা কি হবে কবরে কে খাওয়াইবে তোমার মাঠে পঞ্চাশ হাজার ভোগের কি ব্যবস্থা হবে দুনিয়ার জগৎ দুনিয়ার প্রয়োজনগুলিকে মানুষ বড় করে দেখে যখন তকনিক না থাকে কলমা পড়নে বলা মুসলমানও কাছের কথা যারা আমরা জানি যে মতের পরে জিন্দি আছে মত আখড়াত আছে তো আখড়াতের জিন্দিগি কি হবে আমি কি দুনিয়ার মানুষ যেরকম মনে করে মরে গেলে সব সমস্যা একজন বিপদ আপদেসানিতে অস্থির হইয়া সে বিষ খাইয়া মরতে চাইছে গলায় ফাঁসি দিয়ে মরতে চায় সে কি মনে করে সেটাই মনে করে যে আমি যদি গলায় ফাঁসি দিয়ে মরে যাই বিষ খাইয়া মরে যাই তা আমার এই সব কষ্ট শেষ হয়ে যায় अभाव, एक जो अभाव आत्महत्या करते अभाव अभाव सहयोग मरे दी तो मन से मन बीज खायदा मरे चाहिए दुनिया के मतलब मत जिंदगी बुप्त थकबाला মেরে মহাদোস্ট দুনিয়াতে যেরকম মানুষের মধ্যে হাজত আর জরুরত দেখা যায় যে মানুষ মেহনত করে পরিশ্রম করে ঠেলাওয়ালা মাথার ঘাম ফেলতেছে রিক্সাওয়ালা মাথার ঘাম ফেলতেছে ব্যবসায়ী মাথার ঘাম পায়ে রাত দিন চব্বিশ ঘন্টা দিন দিমাগকে ব্যবহার করতেছে চোখ কান মুখকে এই জন্যই ব্যবহার করতেছে জিন্দিগিটাকে ক্ষয় করতেছে খরচ করতেছে এই লাইনে আর কিছু শুনতে রাখি না মানে ভাই তো নামাজ পড়ার মানে সময় নাই আমি বড় কাজে ব্যস্ত ভাই আল্লাহ তালা হুকুম চলেন বলে ভাই সময় নেই আছেন আমি কত ব্যস্তিগে চলেন দেখেন আমি এলাম ঘরের মুরুব্বী ঘরের সংসার ছাড়াই আমার ব্যবসা চাকরি আছে আমি অনেক কিছু করি আমার বেকার ছেলে ধরে যায় ওই ছেলেটার কোন কাজকর্ম নাই কোন কাজ কর্ম কিছু করেও না মনে করে যে আমি তো খুব ব্যক্তি যার কোন কাজ নেই সে তার আখেরত নাই সে তার আখেরাত ঠিক করুক মেয়েরাম দোষটা দুর্গ যখন পবলিক থাকে না আমার মৌদের পরে কি হবে আমার এই সামান্য নামাজ কি আমার জন্য যথেষ্ট হয়ে যাবে এইখানে তো সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাই বারোটা পর্যন্ত কাম করে दुनिया ने संसारे जोर देखे आखिर सामान्य मध्य कैरात ठीक नहीं रोग असु रकम ठीक नहीं मसाद मैं नाई नाम आखिर देव मेरे महदराम जोटी तबलिक ना थारे মেরে মহাত জিন্দিগি বড় গুরুত্বপূর্ণ একটা রুগী অসুস্থ রুগী যখন ডাক্তারখানায় যান তো ডাক্তার বলে ভাই আপনার সিনা ফাইরা আপনার হারটাকে বাইর করে অপারেশন করতে হবে বড় গুরুত্বপূর্ণ কাজ আপনি বন সই মেলে বন সায়িত্বে আমার সিনা ফাড়ানোর জন্য খুলনা ফাড়নের জন্য পেট ফাড়নের জন্য আমি অনুমতি দিয়ে দিলাম। কিছুর পরে ডাক্তার স্যার চিকিৎসা যখন করে তার অপারেশন করে সে একটা জীবন কত গুরুত্ব মনে করি দুনিয়ারি জিন্দগিটা ঠিক রাখানোর জন্য আর মদের পরে জিন্দগিটা কি হবে সেই জন্য মেরে মহাতারাম দোস্তার বুধর্গ হক এই কথাটা ভালো করে বুঝে নেই যে দুনিয়ার ক্ষণস্থায়ী জি কেউ এখানে চিরস্থায়ী হবে না মত এর পরে চিরস্থায়ী জিন্দিগি ওই জিন্দিগির কোনোজন শেষ হয়ে যাওয়া নয় মত মানি হল স্থান পরিবর্তন করা যেমন জন্ম মারপেটের থেকে দুনিয়াতে আসছে जन्मे स्थान मायर पेटे स्थाना जन्म ठीक ए रखियारे आखिर जाते स्थान परिवर्तन तो मानस मायर पेटे जरूरत प्रयोजन दुनिया के जरूरत प्रयोजन आज মায়ের পেটে খুব সামান্য ছিল ওইখানে তার শরীরের পুষ্টির দরকার ছিল শরীর শরীরের ভিতরে সব চাহিদাই ছিল কিন্তু মায়ের শরীর থেকে তার শরীরের মধ্যে ওই চাহিদা পূরণ করছে ওইটাকে কোন গনায় ধরে না হিসাবে ধরে না মানুষ মায়ের খাইছে তো মায়ের খাবার থেকে ওই মায়ের পেটে বাচ্চা সেও ওই খাবার দ্বারা উপকৃত হয়েছে মা যদি না খায় বাচ্চার ক্ষতি হয় তো মা খাইছে বাচ্চারও খাওয়া হয়েছে মায়ের পেটের বাচ্চা মায়ের শরীর থেকে সেটা সে তার করছে। যখন দুনিয়াতে আসছে মেরাম হতরাম দোসর গুলো সামান্য একটু কাপড়ের টুকড়া এটা দিয়ে তার একটা মায়ের কোলে লই দিয়ে যথেষ্ট হয়ে যে মার কোল তার জন্য যথেষ্ট বেশি জায়গা লাগব না দিন গেছে ততই তার প্রয়োজনগুলি বাড়ছে না কমছে ভাই একসময় এরকম হয়েছে যে এখন জওয়ান সে কি বলে रातर सुक से शुक्रवार सेट लगे ईद से कपड़ तैयार पाँच कट्टी মেরে মহাদাম দোষ খানা বিনা বলে একটু খাইলে হবে না অনেক খাইতে হবে তো তার খানা বাড়ছে তার কাপড় বাড়ছে তার ঘরের চাহিদা বাড়ছে দিন তার বাড়ছে দুনিয়াতে যত দিন যাইছে তত তার চাহিদা বাড়তেছে মেরে মহাদাম দোসার গুলোকে ঠিক এরকম ভাবে যখন সে দুনিয়া থেকে আশে রাখে যাবে তো তখন তার বড় আকারের ব্যাখ্যা দিবে আরো বড় আকারে দেখা দুনিয়ার আনন্দ অল্প সময়ের জন্য সামান্য আনন্দ হইলে হয়ে যায় আখেরাতের আনন্দ অনেক বিশাল হবে আখেরাতের আনন্দ অনেক বিশাল হবে মৌতের দিন যে সুসংবাদ তাকে দেওয়া হবে মহতের দিন তাকে যে সুসংবাদ দেওয়া হবে وَأَبْشِرُوا بِالْجَنَّةِ التي كُنْتُمْ تُوَعْدُونَ شو شو بدلا هو الجنة جه جنة البعادة تماثل القرى في جنة وَلَكُمْ فِيهَا مَا تَشْتَدِي أَنْفُسُكُمْ وَلَكُمْ فِيهَا مَا تَزْدَعُونَ نُزُلًا مِّن غَفُورِ الرحيم. غفور الرَّحِيم ترطي في مهمان داريها به او تماثل شموس ترتحيدة قران দুনিয়াতে অনেক চাহিদা মানুষের পূরণ হয় না আর দুনিয়াতে চাহিদা পূরণ হইবার দুনিয়া চাহিদা পূরণ হওয়ার মানুষ জায়গায় কিছু চাহিদা মানুষের গুলি পূরণ হয় না সুখের রাত্রি না পোহাক কিন্তু পোহাইয়া যাবে সুখের দিনগুলি না ফুরাক কিন্তু সুখের দিনগুলিও ফুরাইয়া যাবে কি বলেন ভাই যৌবন শেষ না হোক কিন্তু শেষ হয়ে যাবে এই দুনিয়ার জিন্দিগিটা শেষ না হোক কিন্তু তারপরে যাবে ক্ষুধা দূর হয়ে যায় কিন্তু তারপরে আবার এই ক্ষুধা খতম হয়ে যায় শেষ হয়ে যায় এই ক্ষুধা দূর হওয়াটা শেষ হয়ে গেল আবার তার ক্ষুদা লাগছে আবার খাইছে ক্ষুধা দূর হয়ে গেছে আবার তার ক্ষুদা লাগছে একবার এরকম না যে ভাই শেষ হয়ে গেল আর খুদা লাগবে না না বারবার বারবার লাগবে পিপাসা পানি খেয়ে পিপাসা দূর করবে কিন্তু আবার পিপাসা লাগবে তো মানুষের চাহিদা দুনিয়াতে পূরণ হয় না মানুষের সবচেয়ে বড় চাহিদা হলো যে আমি না মরি না মরিয়া কেউ থাকবো ভাই সব মানুষকেই মরতো জানাজা যে করতেছে আর সম্মান যখন তুমি কোন জানাজা উঠাও তুমি করমাকেও এরকম উঠানো হবে তোমারও জানাজা উঠবে আজ তুমি मृत्यु संबार करतेस एक तुम मृत्यु संबाद लोकना क्योंकि क्यों मत के चाय बुढ़ा लोक से मरते बुढ़ाई मरे देव नी एक हासपत रोगी से मृत्यु संगे खूब लड़ाई करते তারপর তার অনুরোধ তার আকাঙ্ক্ষা কি বলে ডাক্তার এমন করেন সাহেবের হাত থেকে বেঁচে যায় না মরে চিকিৎসাটা এমন তো সবাই বাঁচতে চায় কিন্তু এই বাতার আকাঙ্ক্ষা মানুষের পরে হবে না মেয়ের মহাতর দোষ রুদর্গ দুনিয়া আকাঙ্ক্ষা নষ্ট হওয়ার জায়গা দুনিয়া আকাঙ্ক্ষা নষ্ট হওয়ার জায়গা এখানে আকাঙ্ক্ষা আর নষ্টই নষ্ট হবে প্রত্যেক জওয়ান সে জায় কিন্তু তার অনিচ্ছা সত্য চুল থেকে গেছে আস্তে আস্তে সে বার্ধ্যক্ষের দিকে যাচ্ছে সে যতই ভিটামিন খাক যতই ভালো ভালো ওষুধ খাক যে জওয়ানি যাওয়া ধরছে এটা আর না যৌবন শেষ দুঃখ হয়েছে মহাদম দোসা বুঝু হোক তো দুনিয়া হইলো চাহিদা পুরো জায়গা নয় চাহিদা পুরো জায়গা হইলো আশেপাশে চাহিদা জায়গা কোথায় ভাই তোমার সব চাহিদা পুরা করা হবে ওলা কুম্ভি হা মা সাহি তোমার চিরকাল থাকবে অস্থির বলে হায় হ্যাঁ বুড়া একদম বুড়ি বেহেস্তে যাইব না তো বুড়ি কান্দেশ বললেন তোমার যৌবন ধরে রাখা খুব আর্য খুব আকাঙ্ক্ষা তুমি জওয়ান থাকবে কোনদিন যেন বার্ধক্য তোমাকে স্পর্শ না করে তুমি যেন না হও তোমার শুনে যেন এক সাথে তোমার শরীরের শক্তি না কমে তোমার সুখী হও কোনদিন ঝুঁকি হয়েও না মানুষ দুনিয়াতে সুখী থাকছে সবাই কি সবসময় সুখী থাকে দুনিয়াতে এরকম কোন লোক আছে দুঃখ একজন একটা আশিক দুঃখ একজন একটা আশিক সুখের পরে দুঃখ দুঃখের পরে সুখ সুখের পরে দুঃখ সুখ সুখ মিশ্রিত এই দুনিয়া যদি তুমি সারা দুনিয়ার মালিক হয়ে তোমারও ধরবে এক সময় সুখ সময় দুধ সুস্থতা অসুস্থতা কোনটাই খাই হবে না সুস্থ আমি সুস্থ হয়ে গেছি আর তোমার জন্য আমার অসুস্থতা আসতেছে আমার তুমি অসুস্থ হবে অসুস্থ হইয়া মন মরা হইও না অসুস্থ হইয়া একেবারে তুমি নিরাশ হইয়া যায়ও না তোমার জন্য আবার সুস্থতা চাষ তুমি আবার সুস্থ হয়ে যাবে আল্লাহ হাসারা দুনিয়াটাকে বলাইছেন এরকম যে সময় সুস্থ আর সময় অসুস্থ অসুস্থ আবার সুস্থ হবে সুস্থ আবার অসুস্থ হবে দুঃখী এক সময় সুখী হবে আবার সুখী একসময় দুঃখ দুঃখ ধরবে তার মেয়েরাম হাতারা দশটা দূর্ব যদি তুমি চিরসুখ চাও তো চিরসুখ কোথায় আছে আখেরা চেস যেদিন বেহেস্তে ঘুরবে ইমানদাররা তো তাকে বলা হবে সুখী হওয়া দুঃখ তোমাকে আর স্পর্শ করবেন তার রকম দুঃখ নাই মেয়ের মহাদান দোষটা দুর্গ মৃত্যুর হাত থেকে কেউ বাঁচবে না ডুনিয়াতে কিন্তু যেদিন বেহেস্তে দাখিল হবে সেদিন বলা হবে যে চিরঞ্জীব হও আর কোনদিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না জবাই করে দিবে আর বলে মতের মত এসে গেছে মৌতের মত হয়ে গেছে হ্যাঁ দুদকিরা তোমরা আর কোনোদিন মরবে না তাদের দুঃখের সীমা থাকবে না তারা নিরাশ হয়ে তারা এতদিন আশা করবে ਦੇ ਜੇ ਆਪਾਂ ਕੋਸ਼ਸ਼ੋ ਸਸਤੀ ਭੋਗ ਕਰਦੇ ਕਰਦੇ ਜੇ ਵੀ ਅਮੇਕ ਸਮੇ ਮੋਇ ਜਾਏ ਤੈਲੇ ਅਮਰ ਸਭ ਖੇਜੇ ਦੇ। ਇਹ ਆਸਾਏ ਆਸਾਏ ਠਾਕਵੇ, ਚਿਦਕਾਰ ਕਰਵੇ, ਬੋਲਵੇ ਮੌਤ ਦਾ ਮੌਤ ਦਾ ਮੌਤ ਦਾ। ਇਦਾਰਾਤੁ ਮਿਨ ਮਕਾਨਿ ਬਹੀਬਿਨ। ਸਮੀਉ ਲਾ ਤਗਯੂਜ਼ੁਮ ਵਸਫੀਰਾ। ਵਇਦਾ যাহ নামকে দূর থেকে দেখবে তো তার যখন ও তার ভিতরে সংকীর্ণ কুঠির ভিতরে তাকে হাত পাওয়া গেন্দা ফালাই দিবে আগুনের কুঠির মধ্যে তো সেখানে সে মৃত্যুকে ডাকবে দাহ শুভ তাকে বলা হবে আজ তোমার এক মৃত্যুতে জ্বালা জুড়ে না তুমি শত শত কোটি কোটি মৃত্যু কামনা করো কিন্তু আমার আর মৌ আসবে না আমি কঠিন শাস্তির মধ্যে আগুনের ভিতরে এই জ্বালা পরার ভিতরে ছিল কাল কোনোদিন মৌত আসবে না সে নিরাশ আর সেদিন জান্িদেরকে বলা হবে বলা হবে যে তোমাদের আর কোনদিনা তোমরা এই মেয়ামতের মধ্যে না তারা এতদিন আশঙ্কা করতে থাকবে যে হাই এই মেয়ামত এই সবকিছু আল্লাহ তালা দিবেন ঠিকই দুনিয়ার মতো যদি আবার মৌ যায় তাহলে তো এগুলি সব শেষ হয়ে যাবে তো বলা হবে যে আর কোনদিন তোমাদের মৌ আসবে না যখন এই ঘোষণা শুনবে তো জন্মাদিরা দিন তাদের যে আনন্দ হবে সে আনন্দ দুনিয়ার মানুষকে দিবে দুনিয়ার মানুষ হাটফেল করে বলে সহ্য করার ক্ষমতায় দুনিয়াতে তো ওই আনন্দ সহ্য করার ক্ষমতাই হবে তো মেয়েরাম দোষার বুধর্গ দুনিয়া সবই অস্থায়ী আখেরাতে সব চিরস্থায়ী হবে আখেরা চিরস্থায়ী আখেরাতে সমস্ত অবস্থা ঘুরি চিরস্থায়ী হবে সমস্ত অবস্থা জবানি চিরস্থায়ী সুখ চিরস্থায়ী জিন্দিগি চিরস্থায়ী জমে দুঃখ চিরস্থায়ী কষ্ট চিরস্থায়ী মত আসবে না জীবন চিরস্থায়ী সেই আখেড়া খেয়ে মানুষ ভুলে যায় যখন তবলিগ থাকে না দুনিয়ার জন্য এত কঠিনে উপস্থিত হয়েছে জাহান্নালের দিকে নিয়ে যাওয়া হবে তামাহিয়া না হয় তাকে জ্বলন্ত আগুনের দিকে নিয়ে যাওয়া হবে আর না হলে তাকে নরা ইহা মার জন্্যত নাহিম নে মতের জন্যতে দিকে তাকে নেওয়া হবে নেয়া মতে দিকে নেওয়া হবে তে রাখটা হবে। জন দেখি শেষ মুূর্তে তাখে তার চিকানা দেখায় নেওয়া হবে। যে তোমার জন্য এই চিকাানা বিতৃষ্ট হলো। তখন সে আবসুস করবে। সদবা তখন সে আনন্বিত হবে। সেই আনন্দ জনিয়া জীবন থাকতে। যদি মানুষকে দেয় তো মানুষ ওই আনন্দে ছোট মরে যাবে মৌতের পরে মৌত থাকলে ওই আনন্দে সে আবার মৌত থাকলে ওই দুঃখের সংবাদ শুনে আবার মরে যেত মেরে মহাতার দোসরা গুজব এরকম সময় প্রত্যেকের জিন্দগি আসতেছে দুনিয়ার জিন্দগিটা আল্লাহ তালা বিশ্বের মহামূল্যবান বলে তুমি এই দুনিয়ার तुम्हारे तैयार तुम्हारे आखरत बनाए मानसर कबरे कपन कपड़े खबर के जन्नातर बागान बनाएल तुम्हें तुम्हारे खबर के भूले थो तुम्हार, तुम्हार नाम ना बरत है शुभवीरम सलूम बोल जहान नाम गूरे खबर आज एख उठते क्या ना उठवार खबर ले जाओ जाहूर्त खबर तैयार ধরণ দর্শক সুযোগ দিয়ে দিচ্ছে বলে তুমি তোমার খবরকে তৈরি করো তোমার খবর জান্নাতের বাগান হইতে পারে জান্নাতের বাগানে পরিণত হইতে পারে দুনিয়ার মানুষ তোমাকে कबरे एकलासर कबरे कबर बंद चले तुम दु तुमाराननाछाना बिछाना जाननाछाना बिछाना दिव्य पाके आजे हिसार पर খবরে এসে গেছে এখন তার জন্য জন্নাথের বিছানা বিছানা হয়নি তার জন্য জন্মাতের বিছানা নিয়ে আস তো জন্নাথকে তুমি খুব বায়ান বানাও তোমরা কাপড় করাই বা যে কিরকম কাপড় করাই বা একজনে বলে যে নতুন কাপড় কাপড় আনছি আমি আপনাদের এই কাপড়ে কাপড় দিব বলে না এই কাপড়ে কাপড়ের দরকার নাই তোমরা আমাকে পুরানা কাপড়েই কাপন দিয়ে দিও কারণ তোমাদের এই কাপন তো কবর পর্যন্ত যাওয়ার জন্যই কবরে যাওয়ার পরে আমার এই কাপন পরিবর্তন পেয়ে যাবে কাপন জন্নতের কাপনে পরিবর্তন হয়ে যাবে আর না হয় এই কাপন জাহান নামের কাপড় পরিবর্তন হয়ে যাবে আমার এই কাপন সিনাই না হবে আর আমাকে জাহান নামের কাপন পরাই দেওয়া হবে যদি আমি ভালো লোক হই তোমাদের এই পুরানা কাপন বদলায় আমাকে জানাতের কাপন পরাই দেওয়া হবে আর যদি আমি খারাপ লোক হই কবর জন্য মেহনত করি নাই এমন লোক হয়ে থাকি আমার খবরকে আমি চার না করে থাকি সতী সত্তর কবরে দাপন করার সঙ্গে সঙ্গে আমার এই কাপন আমার কাছ থেকে ছিনাইয়ে নেওয়া হবে আর আমাকে দোজকের কাপন পরাইয়ে দেওয়া হবে আর তাদের চেহারাকে আগুন লেপটায় নিবে মেয়েদের মহাত্মরের মধ্যে মানুষ একা থাকবে সেখানে সে যদি দুনিয়া থেকে তার কবর কে বানা যায় তার খবর সেখানে সে খবরকে ভুলে থাকে কতকাল সে জাহান নামের গর্তের মধ্যে পড়ে থাকবে তার কোনো সীমা নাই ঠিক ঠিকানা নাই আল্লাহ জানে যে কবে এই কবর থেকে মুরজাকে আল্লাহতালা উঠাইবেন খেয়ামত কায়েম করবেন मेरे बर उठबर कतर मबर चेहरे मेहनत कर सामने रेखा फसल मैदान के सामने रेखा जीवन जापन कर হিননা কুনরুহী আহ মুসলিম তাহলে আমরা তো দুনিয়াতেই এই ভয়ে ছিলাম যে নজানি কেয়ামত কিরকম হবে সামনে হাজির দিতে হবে মেরে মহাদাম দুষ্ট কেয়ামতের ময়দান হয় খুব আরামদায়ক হবে আর অত্যন্ত কবরের চেয়ে বেশি ভয়ানক হবে সূর্য অতি হবে মাথার মগজ চক বক করে ফুটতে থাকবে পায়ার তলায় জমিন গরম হবে আদুল আলী ইসলাম থেকে নিয়ে এমন এক মানব জাতি করা হবে ময়দান কত প্রশস্ত হবে না ময়দান সংকীর্ণ হবে আল্লাহ জানে কিরকম ভিড়াভিড়ি হবে আর কিরকম গরম হবে সূর্য যখন এত নিকটে হবে পায়ের তলায় জমিন গরম হবে ছায়ার কালা সব বলে ভাই ছায়া যদি একটু পাওয়া যায় কোথাও ছায়া থাকবে না মা যে জমিন রুফে যা আছে সব কিছুকে মিসমাল করে দিয়া খতম করে দিয়া সমতল জমিনে পরিণত করব আমি সমতল জমি কোনো পাহাড় কোনো গাছপালা কোন ঘরবাড়ি কিছুই থাকবে না যেখানে যায় মানুষ একটু ছায়া নিবে বলে না একবারে সমতল জমিন কোন ছায়া নাই এরকম জমিনে উঠবে সবাই কবর থেকে বেশি ভয়ানক মনে হবে মানুষ অস্থির হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর একদিন দুই দিন না পঞ্চাশ বছর না পঞ্চাশ হাজার বছর পঞ্চাশ বছর কাটতেই তো কত সময় লাগছে পঞ্চাশ হাজার বছর কাটবে কেমন ওই ময়দানে পঞ্চাশ হাজার বছরের আনবে আর ময়দানবাসী এই যোজকের বিকট গর্জনকে শুনতে থাকবে তার থেকে কালোর গোয়া উঠবে সমস্ত ক্ষয় ময়দানকে ছায় ফেলবে তেমতের ময়দানে जोजगे भर घर मैं चोटे गुणागार लोक और तरफ एम भाव से मुखेर मध्य पुड़े जे रखी दाना खटखुट कर मुखर मध्य लैल ये लैया निक्षेप कर এরকম অবস্থা হবে মানুষের খরি মুখ দিয়ে বাইরে আসতে হবে আল্লাহ আজম আল ইসলামকে বলবেন যে তোমার সন্তানিদেরকে পিকপ কর জিজ্ঞাসা করবেন এক কত সংখ্যা বলে হাজারে জনকে আলাদা করো দুযোগের জন্য বলে এই যখন শুনবে ঘোষণা যখন শুনবে সবাই কলেজা ফাঁকি হয়ে যাবে না মানুষ ভয়ে অস্থির হতে থাকবে আর খুঁজা হিতাশায় কাতর গরমে কাতর মানুষ অস্থির হয়ে যাবে নদীদের কাছে ঠান্ডা যে আল্লাহ কাছে সুপারিশ করেন জানা যদি আমাদের তাদের কোন চিন্তা নাই তারা ময়দানের মাটি ঝাঁটতে ঝাড়তে কবরের মাটি ঝাড়তে ঝাড়তে উঠবে আর তাদের জোবানে থাকবে আলহামদুলিল্লাহ समस्त प्रशंसा आल्ला चिंता भावना के दूर करते कबर फिंगे उठबस्त कौरबारे आम गुली सबका खैर गुल माथाय छायर इमान नूर तर सामने सामने चलने सेमान नूरे पथ दिखे दिखे चलते थक এক ধরনের লোক হবে যাদেরকে আল্লাহ স্থান এরা বিশেষ বিশিষ্ট লোক হবে ক্ষামতল ময়দানে সবচেয়ে সম্মানী লোক হবে তাদের মধ্যে এক ধরনের লোক হবে যারা মতির বিম্বরে বসবে তাদের চেহারা নূর লোড়ান্বিত হবে তাদেরকে দেখা রবি সিদ্ধিকরা আশ্চর্য বোধ করতে থাকবে বলে এরা কারা সাহাবারা বললেন দুনিয়াতে এমন কাজ করছে যে মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসার সৃষ্টি হয়েছে আর তারা দুনিয়াতে মানুষকে এমন কাজের দিকে আহ্বান করছে মানুষ যখন ওই কাজের জন্য প্রের হয়ে গেছে তো আল্লাহ টালা মানুষকে ভালোবাস এই কাজ যারা করছে যারা দুনিয়াতে কি কাজ করছে বলে যে মানুষকে বুঝায়া মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসার সৃষ্টি করছে আল্লাহর মহব্বত সৃষ্টি করছে আল্লাহর পরিচয় মানুষকে দিচ্ছে আল্লাহকে বুঝাইছে মানুষ আল্লাহকে চিন্তনা জানত না তার কথায় তার চেষ্টায় তার মেহনতে মানুষ আল্লাহকে চিনতে আল্লাহকে ভালোবাসে এ মানুষ দুনিয়াকে ভালোবাসত টাকা পয়সাকে ভালোবাসত নিজের দিবি বাচ্চাকে ভালোবাসত নিজের দুনিয়ার সংসারটাকে ভালোবাসত ঘরটাকে ভালোবাসত দেখা জমিনকে ভালোবাসত দুনিয়ার মহলুক কে ভালোবাসত তো একজন একজন লোক তারা মেহনত করছে মেহনত করে তাদেরকে বুঝাইছে বলে ভাই দেখো বিবি বাচ্চা এত ভালোবাসার জিনিস নয় घरबाड़ी एत भार जिन नागा जमीन एत भार जिन नये टैसा जिन नये जे आल्ला तुम्हें सृष्टि कर तुम्हें ए रखम सुंदर चेहरा दी तुम्हारे दिल दीचे तुम्हें माथारित बेमजीसे तुम्हें समस्त मेमत दिया मेमत सागरे डूबे दीचे से आल्लासारत से आल्ला के भलबाश से आल्ला के मोहम्मत करो तो मानुषा कर देख से तो जोलिक च मानुष चिंसे बुझसे ओकमार भाग्य तो आल्ला देखे तो मानुष बनाईर बनाय नहीं कूक बनाए नहीं बनाए नई কোন নিকৃষ্ট প্রাণী বানায় নাই আমাকে সমস্ত প্রাণী আদমকে আমি সম্মানিত বানাইছি এবং তাকে জলে ফলে আরোহণের জন্য সবারই দিছি ঘোড়া জন্য বানাইছি তাকে ঘোড়ার জন্য বানাই নেই ঘোড়া তার জন্য বানাইছি তাকে ঘোড়ার জন্য বানাই নেই ঘোড়া তার পিঠে সওয়ার হবে না সে ঘোড়ার পিঠে সওয়ার হবে আমি তার জন্য সবারই বানাইছি সলে চলবার জন্য সবারই বানাইছি জলে ভাসবার জন্য চলবার জন্য সফর করার জন্য জলভাগের মধ্যে আমি তার জন্য সওয়ারি বানাইছি আর কোন মহলুকের জন্য সবারই গরু পায়ে হাঁটবে ছাগল পায়ে হাঁটবে মানুষের কিন্তু এই চাক তো গাড়ি তো মানুষের জন্য তৈরি মানুষ গরু জন্য তৈরি করছে গাড়ি তো যানবাহন মানুষের জন্য আমি তাদেরকে জলের স্থানে সর্ব জায়গায় সবারই দান করছি তারা সবার হয় তারা ঘোড়ার খেয়ে দুর্বল ঘোড়া যেরকম দৌড়ায় এরকম দৌড়াইতে পারে না দূর দূরান্তে যাবে ঘোড়ার দিকে চেরা ঘোড়াকে দৌড়াইবে নিজে বসে থাকি তো মানুষের জন্য জলের স্থানে সওয়ারই বানাইছি মানুষকে ঘোড়ার উপরে সম্মানিত বানাইছি গরু গাঁদের উপরে সম্মানিত বানাইছি আরে তুমি চিনো তুমি তোমাকে জানোয়ারের পিঠে সড়াই দিচ্ছে আর তোমার জন্য সবারই পরে না তার খরাকি নিজের জিম্মায় ধরে মানে ঘোড়ার খোরা আমার জিম্মা আমার দায়িত্ব তোমার গাঁদার খরাকি। আমার দায়িত্ব আমি তার জন্য খোলা কি ব্যবস্থা করছি তোমার বৃষ্টি পোষণ করছে মাঠে ঘাস পয়দা করছে বলে তুমি ঘোড়ায় চড় আর এই ঘোড়াকে আল্লাহ জমিনে ফেড়ে দাও আল্লাহর পয়দা করার ঘাস খায় সেটা তুদানি বারণ করে তোমার কোনো খরচ নেই তোমার কোনো খরচ নাই तो अल्लाह मानुष के सम्मानित अरे तुम्हें टी गोरार्ज पागल, पागल तुम्हें घर बाड़ पागल अरे तुम अल्लाहर पागल हो जाओ आल्लागल देखो तुम्हें सृष्टि कर জমিন তোমার জন্য খাদ্য বহির করবে জমিনকে তোমার জন্য সৃষ্টি করছে যে সাল্লা তালা কুমদা উঠে যে মিয়া আল্লাহ তোমার জন্য তোমার কে সৃষ্টি করছেদার বানাই দিচ্ছে যে তুমি জমিনের উপরে রাস্তা বানাও রাস্তা বানাই জমিনের উপরে চলো এক মন্ত্রীর থেকে আরেক মন্ত্রীর এক জায়গা থেকে আরেক জায়গায় তুমি জমিনের উপরে হাঁটতে চলে যাও জমিনের উপরে বিচরণ করো জমিনের উপরে ভ্রমণ করো আর এই জমিনকে খোঁদো জমিনকে খোদাই করা বানাও জমিকে তোমার জরুরতে কিচ্ছু বলবে না কোনো আপত্তি করবে না কোনোদিন প্রতিবাদ করবে না আমারে কেন খোঁদো আমারে কেন কাটল আমারও কেন এরকম করো লোহা দিয়া আমার কেন এরকম আঘাত করো খোদাস দিয়া কেন আমার আঘাত করো জমিন কোনো দিন ধরবে না তোমার যদি বিছানা না থাকে চক্ষুদার জমিনে ঘাসের উপরে শুয়ে পড়ো চক্ষদার জমিনের মধ্যে কার্পেট বানায় রাখছে চোখদার কার্পেটে শুয়ে থাকে মেয়েরাম দোষা বুগ যে আমরা তোমার জন্য জমিন বানাইছি তোমার জন্য জমিনের ভিতর থেকে তোমার প্রয়োজনের জিনিসকে বাহির করছে জমিনকে উপকৃতি তোমার ভিতরে আমি যারা বাহির করো মানুষের জন্য বাহির করো মানুষের জানওয়ারের জন্য বাহির করো তাদের সবার এগুলির জন্য ভিতর থেকে ঘাস বাহির করো আর জন্য ভিতর থেকে ধান বাহির করো বম বাহির করো তরকারি সবজি বাহির করো ফল বাহির করো জমিন তার ভিতর থেকে সব জিনিস আল্লাহ তালা হুকুমে বাহির করতেছে আল্লাহ হুকুমে বাহির জন্য জন্য বলে তোমার তুমি এত সম্মানী আল্লাহ তালা তোমাকে এত সম্মানী বানাইছে যে তোমা তোমার জন্য মেয়েকে হুকুম দিতে বলে উঠো সমুদ্র থেকে সমুদ্রের লোনা পানি মিঠা হইয়া উপরে উঠুক সমুদ্রের লোনা পানি মিঠা হইয়া উপরে উঠছে বলে কি করবো সমুদ্রে বসি বলে না চলো আমার সালাম ভাই ভাইয়া রাহমাতি বলে যে বান্দাদের কাছে আল্লাহ আব্বাকে রহমতের ম্যাঘ আসতেছে আর এই ম্যাঘ আসার আগে খান্না বাতাস ছুটাইয়া দিয়া ঠান্ডা বাতাস লাগাই দিয়া সুসংবাদ দিয়ে দিছে। ম্যাঘ আসতেছে খুশি হয়ে যাও তো বান্ধারা ম্যাঘ আসার আগেই ঠান্ডা বাতাস পাইয়া আনন্দিত হয়ে গেছে ম্যাঘ আসতেছে এখনো ম্যাঘ থাকে নেই ঠান্ডা বাতাস দেখেই কয়ে যে ম্যাঘ বৃষ্টি হবে ঠান্ডা বাতাস ছটি মেয়ের মহামা বুঝ আল্লাহ দাদা সমুদ্রে কে হুকুম দিচ্ছে বলে মিঠা পানি হয়ে উপরে উঠো সমুদ্র মিঠা হয়ে উঠে উঠছে ম্যাগ তৈরি হয়েছে চলো আমার বান্ধবের বান্ধব করবো তাদের জমিনকে ভিটাইব তাদের ঘর বাড়ি দিয়ে দিব তাদের রাস্তাঘাট দিয়ে দিব আল্লাহ মেঘ দিয়া রাস্তা এমন ধোঁয়া ধুইতে কোনো সরকারের পারব নি এরকম রাস্তা ধুইতে পারবো নাকি মানুষ সরকার কে এত ভয় করে সরকার কে তো মানে আল্লাহ পানি রাস্তাঘাটে ঢালছে পানি সব জায়গায় ঢালছে ফলে সব জিয়া মুখে থাক সমস্ত না দূর হয়ে থাকা ইমান আমি আসমান থেকে কিরকম পানি নামাইছি বলে নিজের পবিত্র অন্যকে পবিত্র করে এইরকম পানি আমি আসমান থেকে নামাইছি আর এই জমিনে সব জিনিস তোমাদের জন্য সৃষ্টি করছি গাছ তোমাদের জন্য ফল তোমাদের জন্য ফুল তোমাদের জন্য খাইতে মনে চাই খাও শুনতে মনে চায় শুধো ফুল বানানোর কি দরকার আছে बन तुम खजाना फलो खाओ एक रकम फल ना हजार किसीम फल खाओ एक मौसम और आबहवाकम मटी बन আর সব মাটির ভিতর থেকে এক এক রকম ফল তৈরি করছে বাংলাদেশে এক ফল পাওয়া যায় যেটা বুনিয়ার কোথাও পাওয়া যায় না বুনিয়াতে বহু জায়গায় বহু ফল পাওয়া যায় না বাংলাদেশে পাওয়া যায় না তো দেশ বিদেশ থেকে ফল চালান চলতেছে বলে যে দেশে যে ফল হইতেছে সে দেশের ফল আবার বাংলাদেশে আসছে বাংলাদেশ থেকে ফল আবার বিদেশে দেখতেছে বলেন যে আমি তোমাদের রুঝির দায়িত্ব নিলাম রুজির দায়িত্ব আমি আমি জমিন থেকে রুজি বাইর করব আসমান থেকে পানি বর্ষণ করব। জমিন ভিতর থেকে আসমানের পানি লাগবে তো আসমানের তোমার দায়িত্ব না আমার দায়িত্ব কোন সরকারের দায়িত্বে আসমানের পানি হবে না আসমানের পানি এক আমরা হাতানোর দায়িত্বে তো আল্লা কে ছিল ভালোবাসে আমরা তোমাকে কত মহাম্মত করে अल्लाह तुम्हारूपे कत एहसान करल्लाहतला तुम्हारूपे कत दया करते ताला तला कम भाव तुम्हारे तुम